সমানিত শ্রোত দর্শক মন্ডলী আপনারা যে যেখানে থেকে আমার এই আলোচনা শুনছেন তাদের সকলকে ইসলামের চিরন্তন এবং ইসলামের অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু আমরা আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দিনের মৌলিক জ্ঞান ইসলামের মৌলিক জ্ঞান আল্লাহ তরকতলা তার বান্দাদের উপরে সর্বপ্রথম যে ফরজটি আরোপ করেছেন সেটা হলো জ্ঞান অর্জন করা এই জন্য আমরা বলতে পারি যে জ্ঞান অর্জন করাই হলো ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ এর চেয়ে বড় ফরজ আর কিছু নেই বড়ো ফরজের ख्याभवे ज्ञान अर्जन हो सला बड़ फरज शैाम चे बड़ फरज जकत चेय बड़ फरज हजर चेय बड़ फरज अमरुबिलफो नही आनल मुनकर शर आदेश अन्या निषेध यगल चेय बड़ फरज এবং সঙ্গত কারণে যেহেতু এলম হলো সবচেয়ে বড় ফরজ তাই এর বিপরীত দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করা আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে জ্ঞান অর্জন না করা এটা হলো সবচেয়ে বড় মূর্খতা এবং এটা হলো সবচেয়ে বড় অপরাধ বড় অন্যায় বলা যেতে পারে शिल्कर चे बपरा हत्यारे बड़ो अपराध सूद खा चे बड़ो अपराध घुस खा चे बड़ो अपराध चुरी डाकती इत्यादि जो अपराधे नाम हम आपराधर चेहर बड़ अपराध हल दिन सम्पर्क अजाना थवा दिन सम्पर्केमालूम थे जावा তাই তো আমরা দলিল থেকেও এই বিষয়গুলো জানতে পাচ্ছি বা আমরা যে দাবি করলাম এই দাবির অনুকূলে আল্লাহর কিতাব এবং রসুল্লাহ সাল্লামের হাদিস পাওয়া যায় আল্লাহ তবরকতলা বলছেন রব্বিক তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ইসলামের ভিতরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটি তার প্রমাণ এই আয়াতটি আমরা সকলেই জানি যে আল্লাহ তোবর কতলা সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার আবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার আবাদতের জন্য অথচ আল্লাহ তোবরকতাল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলহ সাল্লামকে প্রথম ওয়াহির মাধ্যমে এই বিষয়টা না জানিয়ে এই বিষয়ের আদেশ না দিয়ে আল্লাহ তো বরকতালা তাকে বলছেন এক করা তুমি পড়ো আল্লাহ বললেন না তুমি আমার এবাদত করো তুমি ইমান আনো বা আল্লাহ তবরকালা অন্য কোনো নিষেধ করলেন না যে তুমি শির্ক করো না তুমি কুফরি করো না তুমি জিনা করো না বেবিচার করো না এগুলো নিষেধ করলেন না সর্বপ্রথম আল্লাহ তরকতলা বললেন এক করা তুমি পাঠ করো পড়ো এবং সেই পড়াটা হবে রবের নামে এখান থেকে অবশ্যই পড়ার বিষয়বস্তু তাও আমরা পেয়ে যাই রব সংশ্লিষ্ট বিষয় জানতে হবে আগে রব সংশ্লিষ্ট জ্ঞান আমাদেরকে সব আগে শিখতে হবে তাহলে এই আয়াতটাই দলিল যে জ্ঞান অর্জন হলো সবচেয়ে বড়ো ফরস এবং আল্লাহ তবরকতলা যেই ক্যালেমার মাধ্যমে ইসলাম কবুল করতে হয় একজন কাফের মুশ্রেক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করতে পারে সেই ক্যালেমার পূর্বেও আল্লাহ তবরকতলা বলছেন ফা আলম আন তুমি জানো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মহাবুদ নেই অর্থাৎ ক্যালেমা সম্পর্কে আল্লাহ তবরকতলা জ্ঞান অর্জন করার আদেশ দিচ্ছেন ইমাম বখারি রহিমা তালা এই আয়াত থেকে এমনটি বুঝেছেন যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন আল্লা হউলিওয়াল আমল ইলিম অর্জন করা হলো ইসলামের ভিতরে যে কোনো কথা বলার পূর্বে যেকোনো কথা বলতে প্রথম কথা হলো প্রথম বাক্য হলো ইলাহ ই এরপরে উনি বলছেন ওয়াল আমাল যে কোনো আমল সালাত, জাকাত শ্যাম হাজ অমরা দান সাদাকা যে কোনো আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে তাই তো বলছেন কবলাল আমালই প্রত্যেক আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে যদি কেউ জ্ঞান অর্জন না করে তাহলে কি হতে পারে তার ইমান আনাও সম্ভব নয় से जदिना बुझे इमान क्यों आनते हैं आल्लर प्रति से ना जाने तरह आना सम्भव है और सलाद जे इसलमर भड़ो अबदत आमी इबदत से संभव ना तर कारण प्रत्येक अबदत इल्म निर्भर ज्ञान निर्भर कोबदत बीना इलमे बीना ज्ञान करार अतए এই কথাটাই প্রমাণিত হলো যে জ্ঞান হল সবচেয়ে বড় ফরজ আর এভাবে ইসলামী জ্ঞানের বিষয়টা আমাদের কাছে উপস্থাপিত না হওয়ার কারণে আজকে অনেক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ভাইয়েরা মনে করতেছেন যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে না দিন সম্পর্কে আমাদের কোনো প্রয়োজন নেই এটা হলো মাদ্রাসা সংশ্লিষ্ট মসজিদ সংশ্লিষ্ট অথবা কোরআন হাদিস যারা পড়ে তাদেরই জন্য এই দিনের জ্ঞান অর্জন করার বিষয়টা ফরজ আমাদের জন্য না অথচ আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন তলাই ইলম ফরিদনা আলাকুল্লি মুসলিম ইলিম অর্জন করা প্রত্যেকটি মমিন মুসলিম ব্যক্তির উপরে ফরজ প্রত্যেক বললে তো কেউ বাকি থাকতে পারে না যে ব্যক্তি মুসলিম পরিচয় দেখ সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সে বিজ্ঞানী হোক রাজনীতিবিদ হোক সে যে কোনো পদের অধিকারী হোক সে যত বড়ো পণ্ডিতই হোক না কেন তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ সুরান্নের ভিতরে আল্লাহ তবরকতলা তার কৌমের পাঁচজন ব্যক্তির নাম তুলে ধরেছেন ও কলারন্যা তোমরা তোমাদের মাবুদগুলোকে পরিত্যাগ করো না তোমরা পরিত্যাগ করো না কেগুস কে ইয়াউক কে এবং নস্র কে ওয়োয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন হচ্ছে নহনবীর যুগের সৎ ব্যক্তি যাদেরকে কেন্দ্র করে শিরক এবং কুফরির প্রথম উদ্ভব ঘটেছিল আব্বাস রাহন ইতিহাসটা এভাবে তুলে ধরছেন যে যখন নুহ আলি সাল্লাতামের ভিতরে সর্বশেষ সৎকর্মশীল দায়ী ইল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দানকারী নুহ নবীর কৌমের ভিতরে সর্বশেষ পাঁচজন আলেম সৎকর্মশীল তারাই ইসলামের পথে দাওয়াত দিতেন তারা যখন মৃত্যুবরণ করলেন তখন দাওয়াতের ভিতরে একটা নিস্তেজ ভাব এসে গেল দাওয়াতের গতিমন্থর হয়ে গেল বরং মানুষ আস্তে আস্তে দিন সম্পর্কে সচেতনতা হারাইতে শুরু করল দিনের মর্ম সেভাবে বুঝছে না যেভাবে এই লোকগুলো জীবিত থাকতে বুঝত এরপর ইবলিস্ট তাদের কাছে এসে পরামর্শ দিল যে তোমাদের তো ধর্মে কর্মে বেশ লক্ষ্য করা যাচ্ছে সমানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ইবন আব্বাস রদি আল্লাহ আনহর এই শিল্কের ইতিহাস বিষয়ক ঘটনাটা একটি বিরতির পর आलोचना करब एक्टर छोटो बिरती जा आशा करिए साथलिकम वहम्लाबरकू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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলহাসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিচ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সন্না सम्र जीवन के सफल और सुंदर करब्बुल आलमीन व्यवसाय हराम कर हाल कर विवाह अनुष्ठान नारी पुरुष मिलाम चुरमारे जज्ञता देख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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে আর আমার কারণুল্লাহ বারাকাত্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের পূর্বের আলোচনায় যেটা বলছিলাম আব্বাসরি আল্লাহ আনহোর বর্ণনাকৃত শির্কের ইতিহাস যা শহীদ বুখারির ভিতরে বর্ণিত হয়েছে তিনি বলছেন এই সৎ কর্মশীল বান্দারা ব্যক্তিরা আলেমরা যখন মৃত্যুবরণ করল তখন তাদের ধর্মে ভিতরে অর্থাৎ কৌমের নহ নবীর জাতি নোহনবীর জাতি বলতে ওই লোকগুলো যারা শির্ক এবং কুকুর করে পৃথিবীতে একটা শির্কের বাজার জমজমাট করে ফেলেছিল শির্কের শৈলাব ঘটিয়ে ফেলেছিল যাদের কারণে নু আলি সাল্লা সালামকে আল্লাহ তবরকতলা রসুল করে প্রেরণ করেছিলেন এই সৎ কর্মশীল পাঁচজন বান্দা যখন মৃত্যুবরণ করলো ইবলিশ তখন তাদের কাছে এসে বলল যে কিহে তোমাদের ধর্মে কর্মে ভাটা পড়ে গেল কেন ওই পাঁচজন ব্যক্তিকে তোমরা দেখছ না তাদের উপদেশ শুনছ না তাই আমি তোমাদের জন্য সুব্যবস্থা করে দিতে পারি এদের স্থানগুলোতে ঠিক তাদেরই রূপ চেহারার মূর্তি তৈরি করে দেব প্রতিকৃতি তৈরি করে দেব এদেরকে দেখে তোমাদের ধর্মীয় প্রেরণাটা আবার আগের মতো জাগ্রত হবে তোমরা তখন আল্লাহ তো বড় কথাকে আবার আগের মতো চিনবে তার হেফাজত এবং আমল করবে তো তারা প্রস্তাবটা পছন্দ করল তারা বুঝতে পারে নাই সেই ইবলিশের ছল সে যে পরবর্তী জেনারেশনকে গুমরাহ করবে শিল্কের বেড়া জালে কুফরির বেড়া জালে তাদেরকে আটকে ফেলবে এই জেনারেশন তারা বুঝে কুলাইতে পারল না তারা আপাতত রাজি হয়ে গেল রাজি হওয়ার পর তখন সে মূর্তি বানিয়ে দিল এবং এই পাঁচজন সৎ বান্দা বান্ধা যেই যেই জায়গায় তারা বসতো সেই জায়গায় স্থাপিত করে দিল এই মূর্তিগুলো তখন সত্যি ইংলিশ যে যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়েছিল যেদেরকে দেখলে তাদের উপদেশ মনে পড়বে তখন তোমাদের ধর্মকর্মের ভিতরে একটা চাঞ্চল্যতা ফিরে আসবে তৎপরতা ফিরে আসবে সেটা অবশ্য প্রাথমিক পর্যায়ে হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন অন্য জেনারেশন আসলো তাদের বংশধররা আসলো যে কারণে এই মূর্তিগুলোর অস্তিত্ব হয়েছিল মূর্তিগুলো গড়া হয়েছিল এই কারণ তারা আর জানল না শুধুমাত্র তারা তাদের পূর্ববর্তীদেরকে দেখল এগুলোকে ভক্তি করতে এই ভক্তির ইতিহাস শুরু হইল ভক্তি থেকে অতি ভক্তি এরপরে সেজদা এরপরে এগুলোকে বিভিন্ন কল্যাণ অকল্যাণের মালিক মনে করা অধিকারী মনে করা শুরু হয়ে গেল এভাবে শির দুনিয়াতে স্থান পেয়ে গেলো এবং আব্বাস রদি আল্লাহন বর্ণিত একটি আসারে পাওয়া যায় খাহা বইনা আদমসালাম আশরাত ইসলাম আদম এবং নু আলি সাল্লাতামের মাঝে এক হাজার বছর সময় অতিবাহিত হয়েছিল এর লোকজন কেউ শির্ক চিন্তনা কুফুরি চিন্তনা সকলে খাঁটি ইসলাম চিন্ত এবং খাঁটি ইসলাম তারা পালন করে এসেছিল যতক্ষণ না এই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করা হলো এখান থেকে আব্বাস বলছেন ফেলম যখন এলিম ভুলিয়ে দেওয়া হলো আবেদা এই মূর্তিগুলোর কেন জন্ম কেন এগুলোর নির্মাণ করা হলো এই কারণ যখন ভুলে গেল এই জ্ঞান এবং এই নলেজ যখন কাল প্রবাহে কালক্রমে পরবর্তী জেনারেশনের ভুলে গেল তখন তারা এগুলোর এবাদত শুরু করে দিল এবং এগুলো তখন থেকে হয়ে গেল আলিহা মাবুদ। এভাবে পূজা শুরু হয়ে গেলো এবং যখন এই পাঁচজনের ব্যাপকভাবে পূজা অর্চনা তাজিম শ্রদ্ধা ব্যাপকভাবে মানুষ শুরু করে দিল তখন আল্লাহ তবরকতলা দেখলেন যে আমার তৌহিদ শেষ আমার দাসত্ব শেষ আমাকে মানার মতো আর কোনো লোক নাই তখন আল্লাহ তবরকতাল নু আলিয়ালসাল্লামকে প্রেরণ করলেন তাদেরকে হেদায়ত করার জন্য কিন্তু না তারা এই মূর্তিগুলোর পূর্বের ইতিহাস আর মানতেই চাইল না এগুলো আল্লাহ নয় এগুলো যে নয় এগুলোর ভিতরে মাবুদ হওয়ার কোনো যোগ্যতা ভক্তি পাওয়ার কোনো যোগ্যতা নেই এগুলো আসলে দুনিয়াতে প্রতিষ্ঠা রাখে না অধিকার রাখে না নুহনী আলি সোলাম তাদেরকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহরের মাদত করো একমাত্র তারই মাদত করো তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনোরা খবরদার তোমাদের মাবুদ গুলোকে ছেড়ে দিও না খবরদার তোমরা ওয়াদ কে সোয়া কে ইয়া উসকে ইয়া ও নসর কে ছেড়ে দিও না অর্থাৎ এদেরকেই মাবুদ হিসেবে মানো নুহ আলি সাল্লা সালামের কথা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করল এবং তারা এই বানানো মাহবুদগুলো মূর্তিগুলোর পূজার উপরেই তারা অটল থাকলো। এ কারণেই এলিম হচ্ছে সবচেয়ে বড় ফরজ আর এলিম না থাকা এলিম অর্জন না করা সবচেয়ে বড় অপরাধ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা শহীদ বখারির আব্বাস রদি আল্লাহ আনহর এই বর্ণনা থেকে স্পষ্ট হতে পেরেছেন যে শিরকের উদ্ভব ঘটেছে ইলম ভুলানোর পর অতএব কি অবশ্যই ইলিম অর্জন করতে হবে এবং ইলিম অর্জন করতে গেলে যে আল্লাহ তবরকতলা প্রথম বিষয় উল্লেখ করে দিয়েছেন ইলিম অর্জনের এক্ষলে দিয়ে খাল তুমি পড়ো পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তা রব এটাই হল এলিম অর্জনের প্রথম ফরস এবং এই বিষয়ে জানতে হলে অবশ্যই ক্যালেমার ভিত্তিতে জানতে হবে ক্যালেমার ভিতরে সেই রবের কথায় এসেছে তাই তো আল্লাহ তবরকতলা বলছেন ফা আল্লাহ ই তুমি জানো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহবুদ নেই এবং কালেমার পূর্ণাংশ যেখানে আছে সেখানে আল্লাহ তবরকতলা বলছেন ইন শেদ আল হক আলামুন তবে যে ব্যক্তি সাক্ষ্য দিবে হকের এবং তারা সেটা জেনে শুনে হকের সাক্ষ্য দিবে। রসুল্লা সাল আলাই এই কালেমার পূর্ণ অংশ বলেছেন অথবা সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সোলাল আলহিসাল্লাম আল্লাহর রসুল এই ক্যালেমার আল্লাহ তো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং विषय अपन सामने इतिपूर्वे आलोचना रेखे आल्ला सम्पर्ज्ञान अर्जन करते हे कि विषय एवं अवश्य तीन धरण ज्ञान अर्जन करा सकल ममिन मुस्लिम नर होंक नारी हित हो, हम अशिक्षित हक जनगण ह शासक दल हम सब समान भावे फरज तीन टे विषय ज्ञान अर्जन करा से आल्ला सम्पर्के रसुल सम्पर् आल्ला सम्पर्न अर्जुन विषय इतिपूर्व अपने डिटेल्स आलोचना करहिदे आलोचनारे कैलेमार शर्त शराय আলোচনা করার সময় তহিদের প্রকারভেদ আলোচনা করার সময় এরপর আমরা আজকে যে বিষয়ে জ্ঞান অর্জন করবো সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম রসুল্লসাম সম্পর্কে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে জ্ঞানের বিষয়গুলো তুলে ধরবো ইনশাল আমরা যদি মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে না জানি তাহলে অবশ্যই আমরা আল্লাহকেও জানতে পারব না এই জন্য আমরা সিরিয়ালে আল্লাহ তবরকাল সম্পর্কে আলোচনা করার পর আজকে আপনাদের সামনে রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে যে জ্ঞান আমাদের রাখা দরকার সেই জ্ঞান আলোচনা করব ইনশা আল্লাহ তবে এই পর্বে নয় আমরা আপনাদেরকে পরবর্তী একটি পর্বে এই বিষয়ে জানার জন্য আহ্বান রেখে এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম তা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার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 मंगलवार रे नीचे शत्रु के जय कर घृणा शत्रुतार शत्रु के जय करार कौशल दयालु पवित्र कुरने म बंधुर्म शत्रु के पर हृदय मन के जय कर